সংস্কৃতি মানুষের হৃদয়ের স্পন্দ মানুষ তার জন্মের পর থেকেই চারপাশের পরিবেশ ও সংস্কৃতির উপর ভিত্তি করে বেড়ে ওঠে আমাদের সমাজ ও দেশের মানুষ অবসংস্কৃতির বেড়া জালে জর্জরিত মুসলিম সভ্যতা ও সংস্কৃতি ভুলে গিয়ে বিজাতীয় সংস্কৃতি আঁকড়ে ধরেছে নিজের অজান্তে বিশেষ করে ভারতীয় সংস্কৃতি এদেশের যুব সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে ভাবিয়ে তুলেছে এদেশের সমাজ সচেতন ও দেশপ্রেমিক আলিম সমাজকে যাই হোক আমরা জানি নিশে যত গভীর হয় সকালের সূর্যটাও তত নিকটবর্তী হয় হ্যাঁ বন্ধুরা জাতিকে অপসংস্কৃতির ঘন অমানিশা থেকে সরিয়ে একটি ঝকঝকে সুন্দর আলোকোজ্জ্বল সকাল উপহার দেওয়ার জন্য সুস্থ সংস্কৃতির ধারাকে বজায় রাখার লক্ষ্যে দেশ ও জাতির চিন্তায় নিমগ্ন কিছু চিন্তাশীল মানুষের চেষ্টায় স্বল্প সময়ে সারাদেশে আলোড়ন সৃষ্টিকার ইসলামী সাংস্কৃতিক সংগঠন শাহ এমদিনার এবারের অ্যালবাম লাল সবুজের মাঝে